এই যুবক যে যুবক কথা বললাম এসে জিজ্ঞাসা করলো শ্রেষ্ঠ মুসলমানকে এবারে দ্বিতীয় প্রশ্ন করেছিল শ্রেষ্ঠ মুসলমানদের কথা তো বুঝলাম তবে মুসলমানদের ভিতরে সবচেয়ে বুদ্ধিমান মুসলমানকে ইয়ারসল্লাহ তখন রসুল্লাহ বললেন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 আমাদের কথা মনে পড়ে যাবে ঠিক না ঠিক না আর যদি আমরা মৃত্যুর কথা না বলি তাহলে আজরায়েল আর আমাদের কথা মনে করবে না মনটা মরণটা পিছিয়ে যাবে ঠিক না না ভাই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 দুনিয়ার প্রতিটি কাজ প্রতিটি কাজই আখেরাতের হতে পারে যদি থাকে আপনার পরিবার আপনার আয় উপার্জন আপনার বিয়ে শীত আপনার চাকরি বাকরি আপনার রেসি আপনার ঘরের এসি আপনার গাড়ি আপনার বাড়ি এসবই আখেরাতের হতে পারে যদি আপনি আখেরাত মুখি তাকে লালন করে এই কাজগুলো করেন কথা কি বুঝতে পেরেছেন তা আজকে এটা আমরা বলতে পারবো না আল্লাহর সাথে বিজনেস মনের ভিতরে আপনি বাড়ি করেছেন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 আপনার ছেলে চাকরি করবে আলহামদুলিল্লাহ আপনার ছেলে পড়বে ব্যারিস্টার হবে আপনি শুধু খরচ করছেন ও খরচ মাটিতেই চলে গেল কোনো কাজে লাগলো না আপনার ছেলের পিছনে খরচ করছেন আমার ছেলে ভালো মুসলমান হবে আল্লাবাল্লাহ হবে দিনদার হবে আলেম হবে আমি তাকে দুনিয়ায় তো হবেই কিন্তু আমার মূল মাকসুদ সেজন্য আল্লাবাল্লাহ হয় তার সবটা আমি কবরে বসে পেতে পারি ওর পিছনে যত খরচ করছেন আপনি সবই আপনার নেকির আমল জমা হয়ে যাচ্ছে ঠিক নেই এই জন্য আল্লাহ রসুলাম অন্য হাদিসে বলছেন তুমি দুনিয়াতে এমন ভাবে থাকবে যেন তুমি মুসাফির অথবা পথসারী বিদেশি যে বিদেশি সে বিদেশে ঝগড়া করে না মামলা মকদ্দমা করে না পথে যে যায় ফেরিতে ওইটা জায়গা নিয়ে ঝগড়া করে না, সে জানে আমাকে চলে যেতে হবে পার হয়ে গেলে ঠিক আমাদের চলেই যেতে হবে দুনিয়ার দুনিয়ার সব করব কিন্তু সম্পদ নিয়ে ঝগড়া করা মারামারি করা হিংসা করা এটা যে ভুল এটা বাজে কাজ এটা আপনার আখেরাত মুখে আসলে বুঝতে পারবেন অন্তর শান্তি পেয়ে যাবেন দুনিয়ার কত ময়লা যেমন থেকে চলে যাবে আল্লাহ তালা তো দান করুন আমিন যে কথা বলছিলাম ভাইরা আপনারা এসেছেন প্রথম যে কথা বলতেছিলাম আমার রাহে রাহেবেলা বইটা আপনাদের সবার বলবো আমি যখন একইয়া অস্থান লেখি আমাদের মরহুমপির সাহেব বললাম যে হুজুর এই বই লিখছি বাবা আমাদের বিরুদ্ধে লিখেছো তো কিছু তাহলে হুজুর লেখি কিছু নাম কি দেবে বাবা অনেক নাম দেওয়া হলো আমাদের ডাক্তার তারেক ছিলেন কোন নাম হুজুর নিলেন একাইয়া অস্থনান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 বাৎসরিক খো বাৎসরিক ব্যায়াম মানুষকে একটু প্রাণবন্ত করে কিন্তু প্রতিনিয়ত খেতে হবে প্রতিনিয়ত ব্যায়াম করতে হবে দালাল জামাত ইসলাম বলছে চর্মনাই ভারতের দালাল চর্মনাই বলছে জামাত ইসলাম কি বলে ইহুদিদের দালাল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 কোনো হুজুরের দেখেছেন ইন্টারনেটে নাস্তিকদের বিরুদ্ধে কথা বলে জাকির নেকের বিরুদ্ধে বলে আলিয়াশের বিরুদ্ধে বলে হানফিদের বিরুদ্ধে বলে আল্লামা শফি সাহেবের বিরুদ্ধে বলে দেওয়ার হোসেন সাইদের বিরুদ্ধে বলে কিন্তু নাস্তিকদের বিরুদ্ধে বলে মানে ধর্মত্যাগীদের বিরুদ্ধে বলে এরকম পাবেন না এরাই ভালো তো ভাইরা এভাবে আমরা নিজেদের নফসানিয়া চরিতার্থ করছি বটে কিন্তু ইসলামের কোন উপকার হচ্ছে না যদি কারোর কোনো কথা খারাপ লাগে ভাইরা ইসলাম তো আদব শিখিয়েছে আপনি মানুষের সমালোচনা করবেন কর্মের সমালোচনা করেন নাম ধরার দরকার নেই যদি নাম ধরতেই হয় ইসলাম আল্লাহ একবার আল্লাহ কোরআনকারি মেয়ে ইহুদিদের সমালোচনা করেছেন খ্রিস্টানদের সমালোচনা করেছেন প্রশংসা সহ বলেছেন ওদের অনেক ভালো আছে এইটা খারাপ আর আমরা মুসলমান আলেমরা আলেমদের সমালোচনা করি দুইয়ে ফেলে দিই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 আল্লাহর কোরআনের হুকুম মানুষকে উপহাস না করা টিটকের ইমানা আমার অবজ্ঞা না করা খারাপ উপাধি না দেওয়া আন্দাজে কোনো না সন্দেহ করে কোনো দোষ না দেওয়া কিন্তু দুর্ভাগ্য আমরা সাহাবি তাবেইন আমাদের চার ইমাম এবং উম্মতের যারা রাহবার ছিলেন তাদের আদবগুলো পাইনি শয়তান আমাদের মন মগজকে দখল করে নিয়েছে